আমার এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে প্রাকৃতিক জগতে সমস্ত ক্রিয়কলাপ থেকে সম্পূর্ণ এই জড় জগতে প্রকাশ হয় কিন্তু তা পরিচালনা করেন চরা প্রকৃতি শ্রীকৃষ্ণ ভগবত গীতা বলেছেন যে বিভিন্ন জনি থেকে উদ্ভূত সমস্ত জীব তার দৃষ্টিপাতের মাধ্যমে জড়া প্রকৃতির গর্ভে সমস্ত জীবকে সঞ্চারিত করেন এবং এই সমস্ত জীব তাদের পূর্ব অনুসারে ভিন্ন ভিন্ন রূপ ও জনি প্রাপ্ত হয়ে প্রকাশিত হয় এই সমস্ত জীবের যদিও ভগবানের দৃষ্টি পাতে ফলে জন্মগ্রহণ করে কিন্তু তাদের পূর্বাসনা অনুসারে তারা অনেক ডিস্টার্ব করে ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয় এই সৃষ্টির সঙ্গে প্রত্যক্ষ ভাবে যুক্ত নন শুধুমাত্র চার দৃষ্টি পাওয়ার প্রকৃতি ক্রিয়াশীল হয়ে ওঠে এবং তার ফলে যেহেতু ভগবান সেটিও তা একটি কার্যকলাপ কিন্তু জড়ত জগতের সৃষ্টির অভিব্যক্তির সঙ্গে তা কোনথক সম নেই স্মৃতিশাস্ত্রী এই সম্বন্ধে একটি দৃষ্টান্ত দিয়ে বলা হয়েছে কারও সামনে যখন একটি সুবাসিক ফুল থাকে সৌরভেন্দ্রীয় সংযোগ ঘটে কিন্তু প্রকৃত ফকে ঘ্রানেন্দ্রীয় ও সেই ফুলটি পরস্পর থেকে পৃথক জড় জগৎ এবং ভেও এই লোকেরই সম্বন্ধ রয়েছে এই জড়ে তার কিছু করা নেই কিন্তু তার দৃষ্টিপাত ও আদেশের মাধ্যমে তিনি এই জগৎ সৃষ্টি করেন এর মার মার্থ হচ্ছে ভগবান ব্যথিত জরা প্রকৃতি কিছুই করতে পারে না কার্যকলা পরমেশ ভগবান ও নিন্ধস জ্ঞান শক্ষুর্মীত শ্রীচৈতন্যমোভী স্থপি জিনূতলে हम মহাতে সুখদাম বন্দেহম শ্রীগুড় শ্রিয়দপ কম শ্রীগুন্দর স সাধিত রোজন हो কৃষ্ণ চৈতন্য শি রধা কৃষ্ণ পাঠ সৃষ্ণপুর দীনবন্ধৎপে কুপীশো তত কঙ্গি কৃষ্ণ চৈতন্য গুরু মুক্ত চৈতন্য হরে কৃষ্ণ রাম রাম রাম দয়া করেন কথা বলেন না শান্ত হয়ে বসুন ভগবত গীতা প্রবচন শুনুন আরে কৃষ্ণ তো আজকে গোবর্ধন পূজা উদযাপিত হলো কি রকম ভাবে খুব সুন্দর ভাবে না আপনাদের কি মত এখনো চলছে কিন্তু মূর্খ এইসব কথা বিশ্বাস করে ছোট বালক কি করে মহান পার্বত কিন্তু এখানে শ্রীকৃষ্ণ একই কৃষ্ণ বলছেন যে শুধু আমার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 যা মধ্যে এই জগৎ যা মধ্যে আমরা এই কম বসে আমরা মায়াপড়ে প্রাকৃতিক জগতে আছে আছে সাদ রণিত আমরা মনে করি যে আমরা এই প্রহণ্ডের মধ্যে আছি তো এই চাতুর্মুখী ব্রহ্ম দেব জগৎ ছেন সবচেয়ে ছোট্ট এবং সংখ্যা আছে এবং সকল জগতের সৃষ্টি পালন এবং প্রলয় ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা শক্তি দেওয়ার সম্ভব কৃষ্ণের জন্য এই ছোট্ট কি বড় ব্যাপার খ্রিস্টের জন্য দেখলো বলছে যে কি করে সম্ভব হয় তবু তারা খ্রিস্টকে নিন্দা করে বলছে যে এই গৌরধান দিল সম্ভব হলো না সেইটাই অবিশ্বাস করে কিন্তু কৃষ্ণকে নিন্দা করে বলে যে তো কি জন্য এই তো গোপীদের সাথে ওয়াশ লিল করেছে এইসব গোপীর অফর স্ত্রী আছে এইভাবে কৃষ্ণকে নিন্দা করে এবং বলে যে শ্রীকৃষ্ণা ষোল হাজার একশো আঠ এক সাথে বিবাহ করেছে এবং এইভাবে স্থাপন করতে চাই যে কৃষ্ণ হচ্ছেন বড় কামে তো উত্তরাই আমরা কি বলে যে কৃষ্ণ সাধারণ মানুষ নপনি যদি কৃষ্ণকে নিন্দা করেন তার এই তো মহিষের সাথে বিবাহ করার জন্য এবং এই তো গোপীদের সাথে রাস নৃত্য করার জন্য শিকা স্বীকার করতে হবে যে শ্রীকৃষ্ণা রাস নৃত্য করেছেন শাস্ত্র থেকে শ্রীমৎ ভাগবত থেকে এবং এই কি ভাগবতে এই কি স্কন্ধে দশম স্কন্ধে প্রমাণ আছে যে রাস নৃত্য করা আগে শ্রীকৃষ্ণ গোবধান পর্বত উদা কর লীলা প্রকট করেছে না ছোট অঙ্গল তো আপনি যদি কৃষ্ণকে নিন্দা করেন যে কৃষ্ণ লাশ লীলা করেছেন গোপীদের সাথে মানে আপনি স্বীকার করছেন যে কৃষ্ণ সেই লীলা করেন তাহলে তার আগে গোবধান ধারণ করেছেন কারণ এই কি আছে আপনি যদি স্বীকার করেন যে কৃষ্ণ রাস আছেন কৃষ্ণকে নিন্দা করবে তাহলে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 আমরা জানি আমরা স্বীকার করতে পারি যে শ্রীকৃষ্ণ লম্পট আছে গোবরাম সেইটা আমরা স্বীকার করেন এটা অর্ধক্ষ কুঠি নাই বলে আদা মুরগিয়ে নেয় শাস্ত্র থেকে যাব আ আমরা পছন্দ করি আমরা আমাদের ছোট দ্বারা গ্রহণ করতে পারি সেটা আমরা গ্রহণ করি যা আমরা বুঝতে পারি না বুঝতে চাই না তা আমরা গ্রহণ করি না সেটা আদক কঠিনায় বলে আদক কঠিন আয় মনে একজনের মুরগি ছিল এবং সেই মানুষ খুব বুদ্ধিমান ছিল এত বুদ্ধিমান ছিল যে মনে এবং যেম আমরা খাই কিন্তু সামনে বাঘ ভালো লাগে না কারণ প্রতিদিন সেটা খাওয়াতে হবে আমার খরচা হয় জন্য। ওই মানুষ যুক্তি করেছেন ওই মুরগির সামনে ভাগ খেটে এবং শুধুমাত্র ফেছন বাঘ রাখতে যাতে প্রতিদিন সামনে ভাগে খাওয়াটা দরকার ছিল না এবং শুধুমাত্র ফেছন বাঘ থেকে প্রতিদিন ডিম প্রাপ্ত হল কিন্তু তা থেকে কি হল কেউ ডিমও পায়নি কারণ ডিম আমরা তো ঢিম খাই না শুধু যদি যে কোনো কাজে ফল আমরা যদি লাভ করতে চাই তাহলে একটা বিধি আছে এবং সেই বিধি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 কত আধা গ্ল জল মেশানো হবে জল ফ্রি আছে এবং আঠার দাম কিলো পনের বারো টাকা তো ভালো হবে এই কিলো আঠা সাথে বলচে জল মেশানো এই এইভাবে আমরা খুব কম দামে বেশি রুটি পাব হবে না তো সাশ্রয় যা আছে আমাদের মানতে হবে এবং কি কিভাবে আছে সেইভাবে মানতে হবে নয় তো আর্থ কুটি নেয় হবে গোবর্ধান লীলা থেকে আর একটা বিষয় আছে প্রচারের জন্য আজকে সব সংকীর্তন ভক্ত যারা পৃথিবীতে যত নাগরাদি গ্রাম যান প্রভাদে গ্রন্থ প্রচার করার জন্য হবে আছে সংকীর্তন ভক্তরা অনেক আছে ঠিক আছে তো অনেকে বলে যে আমাদের গুরু হচ্ছেন ভগবান অনেকে বলে সেই রকম না আমাদের একজন স্বামী ভগবান আছে বাংলাদেশে অনেক ভগবান আছে অনেক অভাব আছে কিন্তু ভগবানের অভাব নেই অনেক অবচার আছে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 অনেক রাজনৈতিক উপদ্রব হয় ইত্যাদি কিন্তু আমি বলাম সবাইকে বলাম যে এই দেশ হচ্ছে জগতের মধ্যে সবচেয়ে ভাগ্যবান কারণ সকল বিশ্বের জন্য শুধুমাত্র এ ভগবান আছে কিন্তু বাংলাদেশে যথ গ্রাম তথ ভগবান সব গরিব অনেক গরিব ভগবান আছে সেই জন্য গরিব আছে কারণ তারা প্রকৃত ভগবানকে মানে না এবং কল্পনা থেকে ভগবান বানায় গৌবরান দিল সম্বন্ধে এই আমাদের গুরু ভগবান আছে এই মূর্খে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 কিন্তু প্রথমেই একটা ছোট পরীক্ষা আপনার গুরুকে দেওয়ার উচিত ভাগবতে আছে লেখা যে শ্রী কৃষ্ণা যে সকল ঋষি মুনিগণ স্বীকার করেন তিনি হচ্ছেন ভগবান তো সেখানে গিরি গোবর্ধন ধারণ লীলা তো ভগবান সেই জন্য আমরা একটু সহায়তা করতে পারি এই আধুনিক যন্ত্র আছে সেটা ক্রেইন বলে তো ক্রেইন দিয়ে একটা বড় পাত নিয়ে সেটা কি বলে ড্রপ করব ছেড়ে দেব তারপর আপনা ভগবানের জন্য সহজ হবে সেটা ধরতে ধৈর্য না পারলে যত গ্রাম তত ভগবান এই ভগবান কম হব কিন্তু এই এই সমস্ত কথা মূর্খ দেয়ার কথা শুধুমাত্র মূর্খের আমাদের গুরু ভগবান আছে এইসব কথা বল সেই জন্য আমরা এই ভগবত গীতা যথাযথা বিচরণ করছি যাতে লোক লোকের বুঝতে পারবে ভগবান হতে কি রকম কাজ করতে হবে শুধুমাত্র কিছু জাদু ডেকে থেকে কেউ ভগবান হতে পারে না আর ইচ্ছা কাহিনী আছে ওই ভিসি হয়তো আপনারা জানেন বড় জোর আছে ওই খুব লম্বা চুল আছে এবং অনেকে চাকে ভগবান বলো এবং অনেক তো এই গপ আছে আমি জানি না সত্যি আছে একটু কিন্তু শুনেছি যে পিসি সরকার এই বা আমি আপনার মতন জাদু করি আপনার সাথে সাক্ষাৎ তো উদ্ধ হয়েছে যে ও বাবা খুব ব্যস্ত আছে অনেক জাদুকারী করছে তো সাক্ষাৎ করা সম্ভব হবে না তারপরে অন্য নাম এলেখেছে যে আমি বাবা খুব বড় ভক্তা আছি এবং তাকে খুব বড় দান দিতে চাই এবং সাক্ষাৎ করতে চাই তারপর উত্থপ যাচ্ছে তো খুব শীঘ্রই চলে আস তো সেখানে গিয়ে বাবার সঙ্গে সাক্ষাৎ হল তো বাবা ও রসগুলো খুব ভালো লাগে গঙ্গল তারপর আকাশ থেকে কিছু রসগুলো সৃষ্টি করেছে এবং পিসি কে দিয়েছে পিসি ভালো না থা গরম রসগোলা বাবা খেয়ে দিয়েছে এবং লাগছে যে আমরা আমরা বেঙ্গল আমরা জানি রসগোলাক কি রকম হার উচিত এইগুলো তো বাবা আ বা তারপর এই ফি সুমি জাদু করছো আমি জাদু করি যে আমি জাদুকর যে তুমি ভগবান হচ্ছ আমাদের মধ্যে এই তফাৎ আছে শুধু তো ভগবান হতে এ সহজ নয় সহজ নয় সম্ভব নয় কৃষ্ণ চারা কেও ভগবান হতে পারে না কারণ তিনি হচ্ছেন ভগবান এবং তার দ্বার তার ইচ্ছা দ্বার সমস্ত জগতে সৃষ্টি হয় কিছু রসগুলো ছায়া সৃষ্টি করে থেকে কেউ ভগবান হরতে পারে না এটা এক যৌগিক সিদ্ধি অনেক সেই রকম অদ্ভুত কাজ করতে পারে কিন্তু তার দ্বারা তারা ভগবান নয় এই আছে যে এই রকম যোগ সেটি আছে প্রাপ্তি স্মৃতি প্রাপ্তি স্মৃতি দিয়ে সিদ্ধ যোগের তার ইচ্ছা অনুযায়ী যেই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 যোগী তার ঘরে আসলো প্রে বাবার নিয়ম ছিল প্রতিদিন কিছু যোগী সাধুজন তার ঘরে তো এক অমাঞ্চন করুপাদে বাবা গরে ছিল এবং যোগী ছোট অভয় বলেছেন কি গাবে কি গাবি কি গাবি কি ইচ্ছা আচ্ছা চভয় বলেছেন ডালেম ডালেম ডালেম আনা যোগী বলেছেন তো কি করে সম্ভব হলো তো যোগী ইচ্ছা শক্তি দ্বারা সম্ভব হলো অনেক জায়গা থেকে তারা আনতে পার যোগ শক্তি দেয় কিন্তু তাদের ইচ্ছা শক্তি এবং ভগবানের ইচ্ছা শক্তির মধ্যে তপথ আছে যে তারা সেই রকম ছোট ছোট জিনিস অন্য জায়গা থেকে নিয়ে পারে কিন্তু ভগবানের ইচ্ছা শক্তি দ্বারা তিনি অসংখ্য জগৎ সৃষ্টি করতে পারে তার ইচ্ছা শক্তিতে সেটা পালন শক্তি বলা হয় সকল সকল থাকে এবং তার ইচ্ছা অনুযায়ী হয় তখন ধ্বংস খর হয় তো সেই বুঝতে হবে যোগীরা কিছু চমাকা দেখাতে পারে কিন্তু তারা ও ভগবানের থেকে শক্তি পায় সেই সকল জন্য। তো চমৎকার গিরিধারী জগৎ ধারী আর শঙ্কর জগতে নালে এবং চিনি হচ্ছেন কৃষ্ণ তো এই কথা এই বিষয় স্থাপন করার জন্য পৃথিবীর বাজারে গিয়ে আমরা এই গ্রন্থ প্রচার করি তো আপনারা এই গ্রন্থ বিতরণ করুন এবং আপনাদের জন্য এই সমস্ত গ্রন্থ পড়তে বলেন যে শুধুমাত্র কিন্তু নিজেই পড়তে হবে না লোকেরা যদি আমাদের থেকেই জিজ্ঞেস করে যে মধ্যে কি আছে এবং আমরা যদি উত্তর দিতে না। তাহলে আমরা যথার্থ নয় তো বইয়ের মধ্যে কি আছে আমাদের ব্যাখ্যা করা দরকার পুঙ্খ ভাবে এই সমস্ত গ্রন্থ পড়তে হবে মায়া ধ্যাক্সই প্রকৃতি শুয়েছে সবাই এই শ্লোক এ মুখষ্ট আছে আছে এই সমস্ত শ্লোক মুখুষ্ট করতে হবে এই তো খুবই গুরুত্বপূর্ণ শ্লোক আপনার যদি যথেষ্ট মেধ আছে তো গীতা সমস্ত সাতশ শ্লোক মুখষ্ট করুন যদি এই সুয নয় তো কমপক্ষে গীতা থেকে একশো শ্লোক মুখষ্ট কর তাহলে আপনারা প্রচার করতে পারব নয় তো কিভাবে আমরা প্রচার করতে পারি লোকেরা যদি জিজ্ঞেস করে গীতা থেকে কিছু বিষয়ে উপরে যদি কিছু প্রশ্ন থাকে এবং আমরা যদি উত্তর দিই তো বয় নেন এবং নিজেই পড়ুন লোকদের কি বিশ্বাস হবে আমাদের কি বিশ্বাস হবে আমরা কতদিন এই কৃষ্ণ ভাবান আমরা তাই বাঁচতে পারি আমরা যদি শাস্ত্র জ্ঞান যুক্ত না হয় তো আমাদের নিজে পড়তে হবে বুঝতে হবে এবং আমাদেরও প্রচার করতে হবে কি প্রচার শুধু বয় নাও বয় নাও বই সে নয়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 কষ্ট করে কাজ করছি কাজ করতাম কিছু পয়সা পেতাম কিন্তু এই তো কষ্ট করে প্রচার করছি কি জন্য কি জন্য সেই জন্য আমাদের নিজে গীতা গীতাশাস্ত্র করতে হবে বুঝতে হবে তো এই পর্যন্ত আমি বলছি আজকে হরে Hare Krishna কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে Rama Rama রাম রাম রাম হরে হরে গিরি রাজ মহারাজ কি গোবর্ধান ধারী ভগবান শ্রী কৃষ্ণ কি আজকে জন্য সমাপ্ত হরে কৃষ্ণ তো কালকে আবার হারি কথা হবে এবং পরশু দিনে বিশেষ করে খুব আগে কথা